Subhanallah Subhanallah Subhanallah Subhanallah Subhanallah Subhanallah Subhanallah Subhanallah Subhan Subhanallah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 وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُعُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّهَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهِ وَمَنْ يُضْلِعُ فَلَا هَدِيَ لَهِ وَنَشْهَدُ أَنْ لَا إِلَىٰ إِلَّا اللَّهِ وَحْدَهُ نَا شَرِيكَ لَهِ اللهم أن ربنا نشهد ان سيدنا محمد العظ ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم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 يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله فقال تعالى فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم درارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله مولانا العظيم أبس جامع اسلامية مظفر العلم مراد نظركم الله একশো ছাব্বিশ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পরম সভাপতি আল্লাহ অসংখ্য প্রশংসা করে মেহরবানি করে আমরা আয়াতিমা এবং সুরায় ন থেকে একানা আয়াত করেছি আল্লাহ দান করেন এই দুই আয়াত আলোকে आपना सोमा आपना तूरे मेरे भाई जरा आची, आती मानुषा भीटा हालत मध्य था প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে তিনটা অবস্থার মধ্যে থাকে হয়তো সে কোন নয়ামতের মধ্যে ডুবা থাকে অথবা কোনো মুসিবতে গ্রেফতার থাকে অথবা কোন গুণাহে আক্রান্ত থাকে প্রথমটা হলো সে নামতের মধ্যে ডুবা আছে এর তাকাজা হলো আল্লাহ তালা শকর আদায় করা নেয়ামতের তাকা যা কি বলেন আল্লাহ শুকর আদায় করা হাজত নানুপুর রহমতুল্লাহ মৌলানা সুলতান হুজুর যখনই বয়ান করতেন আমি হুজুরের যতগুলো বয়ান শোনার সৌভাগ্য আমার হয়েছিল উঠাই বলতেন শুকুর আদায় করব শুকুর আদায় করবা আল্লাহ নামত বাড়াই দেবো আলম আর শাহিমের উপরে একটি ঘোষণা শুনাইলেন যেমন ধরেন বিশেষ কোন ঘোষণা মাইকে বলা হয় লাউড স্পিকারে বলা হয় একটি ঘোষণা ডিসি সাহেবের পক্ষ থেকে একটি ঘোষণা পক্ষ থেকে একটি আলমিন বলেন একটি ঘোষণা ঘোষক রব্বুল আলমিন নিজে তিনি বলেন যে আমি ঘোষণা দিচ্ছি শুনো একটি ঘোষণা शकुर शकुरदायमत बाड़िए मेरे भाई तीन जिनके शकुर क्या जिनके शकुर তিনটা জিনিস যখন একসাথ হয় এটাকে শকর এক নম্বর হলো কে মুখে বলা নামকে মুখে স্বীকার করা এটা হলো এক নম্বর শকরের এক নম্বর রোপন এক কি কি বলা মুখে স্বীকার করা আছে হজরতওয়ালা রহমতুল্লাহ বলেন মাঝে মাঝে এভাবে বলতে থাকা আপনি নয়ামতের শোকর মুখে আদায় করা দুই নম্বরে হলো আল্লাহ বিহা বা দিলে দিলে স্বীকার করা তিন নম্বর হলো দুই নম্বর তিন নাম্বার এটা মুখস্থ না হলে সামনে শবকে যাবো না আমার তিনটা শবক আছেন শকরের এক নম্বর অন্ধ বানান নাই আমাকে আল্লাহ চোখ দিয়েছেন এজন্য জন্য আল্লাহামদুল্লাহ শকরের তিন নম্বর রকন কি আল্লাহ তালার মর্জি মতে ব্যবহার করা বলেন শকরের তিন নম্বর রকন কি गुना ना, ना शोक आदय मुखे बोलें तो चोख दिए आलहमदुल्लि काटी दी फेसबुक नग्नतार मध्य आजाद কথা বুঝাইতে পারছি কিনা বল যদি কেউ নারাজ হন তা আমার আর কি করার আছে আমি শেষে কাপড় কি হয় চোখের মতো যে পরিমাণ নাশগুরি করতেছে উম্মতের ওলামা যে পরিমান মানি হতেছে উম্মতের খাওয়াজ তবকা ফেসবুকে যে পরিমাণ গুনা করতেছে এই গুনের নতিজা ভালো কিছু আশা করা যায় না চোখের নামত নিয়ামত কিনা এই নয় মত শুক্র আদায় কি মুখে বলা দুই নম্বর কি দিলে স্বীকার করা তিন নাম্বার কি আবার বলেন আল্লা তালার মর্জি মতে ব্যবহার করা বলেন এর যদি খিলাফ হয় আবার আবার আদাবি কখনো কখনো এজাফতের দ্বারা তাকিদ হয় এখানে আমার আজাদ ই বলেন ইন্না আধা ভি কার আল্লাহ রাজাবা না আল্লাহ রাজাবনা আচ্ছা কথা ঠিক না বেঠে আল্লাহ রাজাব কি না দুষ্টমি না আল্লাহ রাজাব তামাশা না এই জন্য মেরে ভাইও শুক্রিয়ার প্রথম তর্জমা এই জন্য তিনি বলেন আল্লাহালা বলছেন আমার শকুর বুঝার বান্ধা অল্প হয় এদের মধ্যে যেন আল্লাহ আমার নাম তুলে দেন কি হয় शुकुर आजा बुमी तो कथा ठीक नहीं बहुत करीम सलम मन सह जवाले उम छ पहाड़े मध्य बसा लाया कर दाड़े गीम सल्लाजयी তখনো তিনি মুসলমান হন নাই খালেদ ভাইগা চলে গেলেন দুশ্মন নিয়ে ভাইগা চলে গেলেন নিজের সাথে মতবিরোধ কেউ বলে পঞ্চাশ এই মুহূর্তে আমাদের আর দাঁড়িয়ে থাকার দরকার কি যুদ্ধ তো শেষে হয়ে গেছে এখানে তো সাহবাহ রাম ওনারা গণিমতের মাল সঞ্চয় করতেছে আর আমরা এখানে দাঁড়ায় থাকতাম কিল্লেগা আমরাও গিয়ে গণিমতের মাল সঞ্চয় করি আব্দুল্লা বললেন আমি যাবো না রসুল বলছেন পুনর্দ্দেশ পর্যন্ত এখানে থাকতে তার সাথে জুড়লেন আরো বলে আমরা যাব না আর ওই পক্ষে আমরা যাব। জন জন চলে আসলেন মাঠে। থাকলেন। দূর থেকে হজত খালেদ দেখলেন এই মুহূর্তে এতক্ষণ ছিল পঞ্চাশ জন এখন তো চল্লিশ জন এখন এতক্ষণ ছিল বেশি মানুষ এখন তো অল্প সংখ্যক দেখা যায় চলো এখান দিয়ে পুনরায় হামলা করি পুনরায় এখান দিয়ে হামলা করছে জবালের রুমাত ছোট্ট পাহাড় দিয়া টফে আসতে প্রতিহত করতে পারলেন না প্রতিরোধ করতে পারলেন না ওই দশজন বারো কিলো ওজনের লোহার টুপি মাথায় ঢুকে গেল রসুলের সামনের দুই দাঁত এই দুই দাঁত এই দুই দাঁত ভেঙে গেল রসুলের মুখ থেকে ঝরঝর করে রক্ত পড়তে শুরু করলো মাথা থেকে ঝরঝর করে রক্ত পড়তে শুরু করলো আল্লাহ নবী দৌড়ে গিয়ে সামনে রহুর পাড়ে উঠে গেলেন একটা রেসুল বসলেন ওই পাথরো করা হলো তার কলিজা বের করা হলো তার নাক কান চিবানো হলো সত্যজন সাহাবিকে শহীদ করা হলো আমার ভাই আমার প্রশ্ন সেদিন কোন কারণে রসুলের দাঁত ভাঙলো সেদিন কোন কারণে রসুলের মাথা লোহার টুবি ঠুকলো সেদিন কোন কারণে সত্তর জন সাহাবি শহীদ হলেন যদি অঙ্ক না তারা অঙ্ক বুঝে থাকলে বলেন তো দেখি কতজন মানুষ সেদিন রসুলের খিলাফ করছিলেন হুকুম অমান্য করছিলেন সাহাবিরা এই কথা বলার দুঃসাহস আমাদের নাই অমান্য শব্দ বলার বেয়াদি আমরা করি না আমরা বলি রসুলের খিলাফে মর্জি করছিলেন রসুলের খিলাফে মর্জি করছিলেন আল্লাহ রসুলের যুদ্ধের কৌশল ছিল তোমরা এখানে দাঁড়াও कौशल भो दाड़ा थाररकार नहीं गो भाई स्टेजे जो क्यों ना उठे दाड़ाओं हो कि दाड़ा चले जाए बुजें ना क्या তাহলে রসুল করিম সালাম বলছিলেন পাল্টাই সাহাবা বিজয় কে পরাজয় দ্বারা বদলাইয়া দিচ্ছেন সচ্ছর জন সাহাবিকে শহীদ করে দিলেন আর আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ রসুল আহত হলেন দাঁত মুবরক ঝরে রক্ত রক্ত করলো রসুলা নবীরে আল্লা পুড়ে লাগায় লাগায় রক্ত ধরন বন্ধ করতে। মেরে ভাই ও আমার বললার বিষয় হলো চল্লিশ জন মানুষ যদি একটা খিলাফে মার্জি রসুলের একটা খিলাফে মর্জি कौशल फरजना सुनते आल्ला तारा बुझाते चेसान रसुलर रसुलर कथा रसुलसूल कथार दामी सुलसूल सत्ता हलो रसूल कथा रसुलर सत्ता दिन नय रसुलर कथा दिन रसुलर सत्ता शरियत नय रसुलरियत আকোয়াল আমাদের জন্য শরীয়ত রাসুলের আফাল আমাদের জন্য শরীয়ত বাহারাল এই প্রসঙ্গ আমি গেলাম না এখন আমার প্রশ্ন হলো চল্লিশ জন মানুষ একটা হুকুমের খিলাফ করার কারণে जो सत्तर जन शहत प्रयोजन चल्लिस जन मानुष একটা হুকুমের খেলাফের কারণে যদি সত্তর জনের সাহায্যের প্রয়োজন হয় একশো জন মানুষ যদি একটা হুকুম খেলাফ করতো কত জনের সাহায্যের প্রয়োজন ছিল এক হাজার মানুষ যদি একটা হুকুম খেলাফ করতো ছিল এক লাখ যদি একটা হুকুমের খেলাফ করে তাইলে কতজনের সাহায্যের প্রয়োজন ছিল এবার উল্টো দিক থেকে অঙ্ক কোষি একটা হুকুমের খেলাফের কারণে যদি সত্তর জন শহীদ হয় একশো হুকুমের খেলাফের কারণে কতটা শহীদ হওয়ার প্রয়োজন এক হাজার হুকুম খেলাফের কারণে কতটা শহীদের প্রয়োজন ১ ১ ১ তরক করার কারণে কতটা শহীদের প্রয়োজন গুটা কোরআন নামাজ তরক করার কারণে কতজন শহীদ হওয়ার প্রয়োজন রোজা তরক করার কারণে কতজন শহীদ হওয়ার প্রয়োজন জাকাত কতজন শহীদ হওয়ার প্রয়োজন পদ্মা তরকের কারণে কতজন শহীদ হওয়ার প্রয়োজন জেহাদ তরক করার কারণে কতজন শহীদ হওয়ার প্রয়োজন দাউলাত তরক করার কারণে কতজন শহীদ হওয়ার প্রয়োজন আমি মারুফ তরক করার কারণে কতজন শহীদ হওয়ার প্রয়োজন উন্মতি মুস্তিমা বাচ্চাকে কোরআন পড়ায় না কতজন শহীদ হওয়ার প্রয়োজন কার দোষ দিবেন আপনি কার দোষ দিবেন দোষ টাক মরণ বড় সুন্দর করে বলে গেছে শুধু অনশন সূচিকে দোষী করো না দোষী আমরা কত ঠিক না শুরু করছে চোখের যে খেয়াল তোলা শুরু করছে চোখের যে খেয়াল শুরু করছে আদাব আসতেছে আসতেছে আসতেছে আল্লা কথম আল্লাহর কথম এই মজমা চোখের খেয়ান থেকে ফিরে আসে এই মজমা চোকের খেয়ান থেকে বাজ আসে এই মজমা থেকে চোখে হায়ার সুরমা লাগায় আল্লাহর কথম দুনিয়াটাই বদলে যায় হায়াতের মধ্যে বরকদান করেন বড় সুন্দর বলেন যাকে দেখা হারাম তার ছবি দেখা হারাম তার ছায়া দেখা হারাম তার ছায়া ছবি দেখা হারাম যাকে দেখা হারাম ধরে না ছবি দেখা হরাম ছাড়া দেখা হরাম ছাড়া ছবি দেখা হরামী মার দা চোখের নিয়মত কাল ব্যবহার করা কানে ব্যবহার করা ব্যবহার করা এটা হলো সুক্রিয় এটা হলো কি বলেন এটা ঘোষণা কে শুনেছে আমি ঘোষক আমি এদের মসজিদ মাদ্রাসাগুলো নামতের কদর করোা ঠিক না সামনে সে মসজিদে আসে না মাদ্রাসা কাছে সে তার বাচ্চাকে মাদার সাহেব পড়ায় না কবুল হবে না তুমি কত কিছু কত কিছু উত্তর খুঁজি কিন্তু উত্তরের মূল কারণ গুণায়ের কারণে আজাব কোন কারণে বলেন হাজুরা আলী রাজি বলেন কোন মুসিবা ঠিক আসতে পারছি কালকে সূর্য উঠবি কি উঠবি না সন্দেহ আল্লাহর কথম আমার এই কথাতে কোন সন্দেহ না আমার মুসিবত আমার গুনে আমার জেল আমার গুনে বলেন। আমার গুনাহের কারণে পালন আল্লাহ তার খবর নূরে নূরে ভরে দেন তিনি একবার বলেন যে আমার সমস্যা আমি আমার সমাধান আমি বলে আমার সমস্যার কারণ আমি আমার সমাধান আমি এবার বলেন যে আমার গুণা আমার সমস্যার কারণ আমার সমাধান আমার বলবেন কি বুঝলেন কি বুঝলেন সমস্যার কারণ কি না আমার গুণা আমার সমস্যার কারণ এদেশে এই দুইজন দুই এই দুইজন এরা এই সমস্যা নয় এরা মূল সমস্যা নয় আল্লাহ মূল সমস্যা কি জাতির গুনা মূল সমস্যা মূল কারণ কোনটা এটা খুঁজি না মূল কারণ কোনটা এটা খুঁজিনা খুঁজি শুধু আর কথা ঠিক না না আপনাদের জামাকাও বাবা আবুল তোলাম সুন্দর বলছেন মাইনে তকরির কি লোঘুনে কাহা ও সাহাযি ও মানে কয়েদ হুয়া লঘুনে কাহা আহ সাহাজী আহ লঘু কি ও আহ গিয়া তাবাহ আমি বয়ান করতাম তো মানুষকে তো ও আমি জেলে গেছি মানুষকে আহ আহ লোক আহ আসবে আমার ঘুনা দিয়ে যাবে আমার তে এই জন্য চলে নিয়ত করি তো ভিতরে মান এক কি দুই নম্বর তিন নম্বর আল্লাহর মর্জি মতে কি করা এবার বলেন যারা ফেসবুকে অন্যায় ইস্তেমাল করেন তারা তো আবা করবেন কিনা বলেন ইনশাল্লাহ বলে না ইনশাআল্লা चोरी दिए चोरार कारण तुम बर्बाद हबा गोटा जाति बर्बाद फिर आसो एखे फिर अल्लाह के মেরে ভাইয়ালেন বলেন চোখের মিষ্ট তাকে আরে শুনো শুনো পরাজী হাজত আল্লাহ রহমতুল বলেন একবার দু চোখ কে ভিন নারী থেকে নিচু রাখা দশ হাজার রাখা নফলের চেয়েও বেশি কথা কি বুঝাইতে পারছি কি বলছে কয় হাজার নকল থেকে বেশি দামি কি করা নারী দু চোখকে কি রাখা বলেন হেফাজত করা কত হাজার নকল থেকে বেশি দামি এবার বলতো দেখি আমি প্রতিদিন কত লাখ রাখাত নামাজ থেকে বেশি দামি নাকি কমাইতে পারি কি ভাই সহজ না কঠিন মুদা কিন আমি সহজ করে দিয়েছি তাহলে চোখকে নিচু করবো বলেন চোখ নিচু করেছো। যাও কথা দিলাম জান্নাতে আমার দিদার দিয়ে তোমার দু চোখ কে ধন্য করে রব্দুল আলামিন বলেন তোমার দু চোখের খেয়ানত আমি কিন্তু জানি আমি কিন্তু জানি তোমার চোখ কি কি দেখে নাই তোমার চোখ চোখে কি দেখে সেটা জানি না চোখে দেখার পরে হৃদয়ে যেটা ঘুরপাক করে আমি সেটাও জানি আফা তিনি সেরো জানেন আকাও জানেন মানি এখন আপনাদের কলিজায় যা ঘুরে এটাকে বলে সিল চল্লিশ বছর পরে হৃদয়ে যেটা আসবে সেটাকে বলে আসছে এখন যেটা আছে সেটাও জানি বত্রিশ বছর পরে যেটা আসবে সেটাও জানি আলময় আলম বেআল আলমিন বলেন সে কি না আমি তার দিকে চাইয়াই থাকি আমি যে তোকে দেখছি তুই কি দেখিস না তুই কি জানিস না সে দোষ দেব আমার কথা দেখি আমিতা করে না কিসের র্যাবের দোষ দে এটা তো মস্তিদে আপনি আওয়াজ কথা আর তবা আমাদেরকে আবাদ করবে বলেন তবা আমাদেরকে কি করবে আর তবা আমাদেরকে আবাদ করবে এজন্য জন্য নামতের মধ্যে ডুবা আসি শকর আদায় করবেন শকর আদায় করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুখে বললাম আলহামদুলিল্লাহ চোখেছি আর বুঝুন না কথা বল্ল আস্তকের ওখানে দিল পুরা হলে গুনা তুনা তামান না দিলা হাস তে এস্তফার মা বলে এস্তফার উপরে গুনা ও হাশে मानुष जी मसीबते आक्रांत है तरजाबर एवर तीन जिनके बले। জমানো দিলকটের উপরে কি করানো জমানো দিলে এটা না বলা কেন হলো, কেন হইলো কেন হইলো আমার পাইছে আল্লাহ আর পাইল না বলেন এটা হলো কয় নম্বর করা সমস্ত অঙ্গ আল্লাহর মসজিমতে কি করা ব্যবহার করা আরেক ভাষায় তিনটা জিনিস একসাথে পাওয়া গেলে সবর বলে তিনটা জিনিস একসাথে পাওয়া গেলে সবর বলে এক নাম্বার এক নাম্বার। छाई नम्बर ना बोलन एक नम्बर की কোন নাম্বার কি আমি র কথা দিলাম দুইশ জনের উপরে বিজয় দান করবো দুইশ জন যদি হয় দুই হাজার উপরে বিজয় দান করবো দুই হাজার যদি হয় এক লাখের উপরে বিজয় দান এবার বলেন তো এই গুণের উপরে কয়জন আর বলেন না আমাদের সংখ্যা কত পঞ্চাশ লাখান পঞ্চাশ লাখ যদি পঞ্চাশ লাখ সবরের এই তাস্ত্রীর উপর উঠে দশ লাখ ভাইসা চলে আসছে না ভাইসা আসছে দশ লাখ 10 লাখ যদি খবরের উপরে উঠে তো বারমান মোট ছাড়া বাহিনী কত দশ ধরি পাঁচ লাখ তো দশ লাখ যদি আমি রকিন বদরে যেভাবে বিজয় দিছি যদি সাবরকারী সাহাবা হয় আমি যেভাবে তাদেরকে বিজয় দান করছি সাবরকারী তাবিরা তাদেরকে যেভাবে বিজয় দান করছি তোমরাও সাবরকারী হও আমি তোমাদেরকে বিজয় দান রব শুধু বিজয় দান চলবে ওয়া শুনো আমি তোমার সঙ্গী হয়ে যাবো কি সবরকারী কার সবরকারী কে কে দিন মঞ্চে বুঝুর আসছে এই জন্য আমি আবার বলতেছি সবরকারী কে কে কোনো নেকি ছাড়ে না আর সব আনিল কোন বিশ হাজার হলে কত জনের উপরে বিজয়ী আমরা যদি পঞ্চাশ হাজার ওর আমায় ক্রাম এই গুণের উপরে উঠি এই মজিমা যদি এই গুণের উপরে উঠে আমাদের দিকে তাকাবে পৃথিবীর কে আর কথা ঠিক না বেড়ে গেল ছাগলের গুনাহ হয় ফেরেস্তাদের গুণা হয় হিন্দুর গুনা হয় হিন্দুর গুনা নাই দূর নাই ভান্ডারির গুনা নাই ইমানে তো নাই গুনা তো আল কুফার বোন কি বল নামাজ পড়েনি তো নামাজ না পড়ার গুনা আসেনি কাফের রোজা রাখেনি তো রোজা না রাখার গুনা কা আসেনি এই জন্য কাফের গুনা নাই আরে ইমানে গুনা আক আমা সুন্দর নেই কথা তো বলে তাহলে ওই আয়াতিমার কি তর্জুমা যে আয়াত বলছে লুমিল মুসল্লিন আমরা তো ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না তাহলে মনে হইতেছে এরা মুসল্লি নামাজ না পড়ার কারণে আজাব হবে না বিশ্বাস নামাজের ফরজিয়তের উপরে মোমেন্ট ছিলাম না রোজার ফরজিয়তের উপরে মোমেন্ট ছিলাম না বাহারা হাল মুশেকের নাই বলেন মুশ্রিকের কি নাই এবার বলেন তো না আজব যে মুশিকের গুনার কারণে না মোমেনের গুনার কারণে आजबर छोट आजब बड़ आजब गुना गुना प्रकार सीरिकर गुना तर्क गुना गुना सिड़ गुना मास गुणा सिड़िकर गुणारा এই জন্য শুধু দুনিয়ায় কিছু আজাদ দিতেছে কথা বুঝে আসছেন এই কথাগুলো যদি আরো দশ মিনিট লাগায় বলতে পারতাম আপনার বুঝতেন ভালো পেয়ে কিন্তু সময়ের কারণে আমি বলতে পারতাম না তাইলে বুঝা গেছে আমাদের গুণার কারণে ভান্ডারিকে গুনার কারণে ভান্ডারি কে গুনা আসেনি মানে নাই গুনা এত আরে বুঝো না ইমান আসেনি শেষ দাদে ইমান আসেনি যেমন ধরেন माइजांडर एक बड़ा महफिला माइज भंडारासा दावरा ग्रंथ गरुआ मजार विषय जो हिंदू के बोले सोजा जहां नामे जा मैदान তোর আমার নামাই বাছাই নাই সৌজা জাহান নামে যা এত আল্লাহ ওই যে সমস্ত বাইরে দরকারে দিত তারা কই যাইব বুঝেন যে সকল বাইরে কারে দিত তারা কই যাব তারা যদি জাহনাতে যায় তো আমি জাহান নামে যাইতাম কা তারা যদি আমি জাহান নামে যাইতাম কা আরে কথা বুঝুন না তো তারা যদি দরগারে দুর্গারে চেষ্টা করে যদি জাহান হয় দরগারে চেষ্টা করে কি ইমানে নাই আর সবার আল্লাহ মেহরবান আমাদেরকে বুজ দান করেন তাহলে দুই নম্বর ছিল সবর তিন নাম্বার ঘুনা হয়ে যায় মাঝে মাঝে ঘুনা কি হয়ে যায় রবাহিন বলেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা মজা মজা পিনসিলের পিছনে যেমন মুসনি থাকে পিনসিলের পিছনে যেমন কি থাকে মুসনি থাকে রিভার আমিও গুন্যতা তোমাদেরকে দিয়েছি আর মুসুন মানে বেশি মাফ করেনা গাফার মানে চূড়ান্ত মাফ করেনা অব্বুল আলমিন বলেন শুনো শুনো শুনো শুনো শুনো তোমরা এখানে যারা আসো যারা পৃথিবীর মাকে বাকি মুসলমান আছে মুসলমান তিন শ্রেণীতে বিভক্ত সালুম সালাম আরেক দল কাকর আরে একদল মুশিদ আর একদল আ বাকি মুসলমান তিন শ্রমিতে বিভক্ত মানে ইমান তো আসে নেকামল আছে কিছু কিছু আছে এদেরকে বলে জম জল মানে ইমান তো আছে সামান্য একদম সামান্য গুণা বেশি এদেরকে বলে জল্লাম আর এদেরকে বলে জলুম আর জল্লাম মানে ইমান তো আছে আর কোনো গুণা নাই এদেরকে বলে জল্লাম আব্দুল আলমিন বলেন তুমি যদি জলেম হো রাহ আমি من তক রহমতিল্লাহ আমি এবার রব আলীন বলেন ফিরো রুম সুম ফিরবুল আলমিন আর তাহলে আপনি আমাকে কি দিবেন আবুল আলমিন বলেন ইউমাতে তুমা মুসম্মা তোমার দুনিয়াতে যখন যা লাগে তখন তা দিয়ে দিব আমি যেন বললাম পরনের দরকার তাও দিব জীবনে যে পরিমাণ ঘুমের দরকার তাও দিব জীবনে যে পরিমাণ খাবারের দরকার তাও দিব জীবনে যে পরিমাণ রাহসের দরকার তাও দিব জীবনে যে পরিমাণ আরামের দরকার তাও দিব জীবনে যে পরিমাণ কে আজের দরকার তাও দিব জীবনে যে পরিমাণ সে আদের দরকার তাও দিব জীবনে যে পরিমাণ মালের দরকার তাও দিব জীবনে যে পরিমাণ সন্তানের দরকার তাও দিব সহ আমি যেন বললাম নব্বুল আলমিন আর কি দিবেন রব যেন বললেন ইউমধ্যে গুম হাসানা এস্ত তুমি করবো তুমি করবো তবর জবাব আমি দিয়ে দিব আমি যেন বললাম রব আর কি কি দিবেন বলেন যাও যাও কথা দিলাম কবরে জান্নাতের হাওয়া আমি চালু করে দিব আর কিছু আর কি আর কি দিবেন হাসুরের মাধ্যমে আর সাহীবী নিচে ছায়া আমি দিয়ে দিব আর কি দিবেন হাসিরের মাধ্যমে তোমার ডান হাতে আমল আমি দিয়ে দিব আর কি দিবেন পরে নবীজির হাতে পানি আমি পাম্পাই দিব আর কি আর কি দিবেন জান্নাতে আমার রেজার ঘোষণা দিয়ে দিব আর কি দিবেন জান্নাতে আমার দিদার তোমাকে দিয়ে দিব সামি ঘোষণা দিব আমি জান্নাতে যতদিন তুমিও জান্নাতে। ততদিন আল্লাহর কসম বার্মাতে ইসলামী হুকুমত কয়েম হবেই হবে আল্লাহর কসম আমার বক্তৃতা দিয়ে ইসলামী হুকুমত হবে না আমার ওয়াজ দিয়ে ইসলামী হুকুমত হবে না ফেসবুকে স্টেটাস দিয়ে ইস্তাবী হুকুমত হবে না আল্লাহর কথা ইস্তাবী হুকুমত হবে জাতির বুঝেছে আল্লাহ আমাকে তৌফিক দান করেন فَقُولُوا اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا رَبُّ الْعَالَمِينَ بولن نبي جي نوكي واعز کر سنو نبي نوكي واعز کر سنو نبي نو تر قاوم বৃষ্টি অয়ং দিত কুম্বে তোমার যখন যত মাল লাগে তখন তত মাল দিবে ওয়ং দ্বিত কুম্ভে আঙাল দিত যে দিবে যে পরিমাণ তেল লাগে পরিমাণ তেল দিবে যে পরিমাণ সোমা লাগে স্বর্ণ দিবে সোহাঙ্গের আর ধরে খায় না তিনটা জিনিস বলে যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে লজ্জিত হওয়া তিন নম্বরে সামনে করবে না বলে সবচেয়ে বড় এসতেকর পদ্ধতি কোনটা সবচেয়ে বড় দামি পদ্ধতি কোনটা জামে পদ্ধতি কোনটা নামাজ এসতে পারে সবচেয়ে জামে পদ্ধতি নামাজ এসতে পারে সবচেয়ে জামে পদ্ধতি আল্লাহ নবী বলেন জোহরের পরে গুণা হয়ে যায় রসুল বলেন আসরের সঙ্গে সঙ্গে মাফ আসরের পরে গুণা হয়ে যায় মাগরীবের সঙ্গে সঙ্গে মাফ মাগরিব গুণা হয়ে যায় এসার সঙ্গে সঙ্গে মাফ তারাবি টু তারাবি সব যেতে যেতে ঈদের নামাজ টু ঈদের নামাজ সব মা কি হয় নামাজ পড়বানা আর বলবা রোহিঙ্গা মার খায় এরে বন্ধু তোমাদের নামাজ না পড়া ধরো নামরা জেলে কথা বুঝাইতে পারছি উহুদের পাহাড়ে গেল নামলো কয় জনে দাঁত কার হামদার কি দোষুর সন্দার কি দোষ মাজ কি ভাই এই জন্য ভাই বই রাই আল্লাহ আমাকে ইস্তে খার নেন ইস্তে খার সকায় নসিব করেন সকালে বলি আমি আমার বন্ধু ইসলামের ইতিহাসে যত বই আর যত কুটার আছে আমি আমার সংক্ষিপ্ততার কারণে আমি বুঝাইতে পারি নাই আমার ধন্যতার কারণে আমি বুঝাইতে পারি নাই আমার অযোগ্যতার কারণে আমি নাই এটাই আমাদের সমাধান বলেন তোমরা পার করবো আমি তোমাদেরকে আজ দিব আমি এরকম জল না আমি তোমাদের কে আপ দিব না করবা আমি আজ আপ এটা হইতে পারে না কামিয়াল ইন্ন আলমু গরম আমি ছিনিয়ে নিবো না তুমি যতক্ষণ পর্যন্ত না চিনাও বুঝতে পারলাম না আমার তুমি তবদিল না খুন আমি তবদিল করবো না তুমি করেছো নামতের না তুমি নামত স তুমি রোজা ছড়ছ তুমি হদ ছড়ছ তুমি পর্দা কে পর্দাই মনে করো না ঠিক না বেঠি এখন বলবেন হুজুর গুনা তো হয়ে গেছে বুঝলাম এবার কি করবো রব্বুল আলমিন বলেন ওহ আল্লাহর মালিক কি সুন্দর করে বলেন কোন পরিনা হে আদম লোক থেকে আত্মানুমি গুণা নিয়ে আস মাফ করে দেন আমি বলবো ফেরেজ তা খবরদার লিখিস না ইন্দি আলিমা আমার বান্দা জানে আছে এজন্য তারে মাফ করে দিছি মাফ ওদিক থেকে আওয়াজ নামবে সাফতেফার করবো তো ইনশাল্লাহ সবচেয়ে জামে তরিন কোনটা আবার সবচেয়ে জামেস এই জন্য আল্লাহ নী আল্লাহ বেশি করে ফেলেছি বেশি জুলুম করে ফেলেছি বেশি করে ফেলেছি এই দোয়াটা কে কাকে শিখিয়েছেন সাইিয়া সিদ্দিক আকবরকে শিখিয়েছেন আল্লাহ বেশি করে ফেলেছি বেশি করে ফেলেছি মাফ করে দেন আমাকে রহম ফরমান সুবহানাল্লাহ মিন ইনদিক فاগফিরলি মাগফিরাতাম মিন عندك আপনার পক্ষ থেকে من ঘোষণা দেনছো আল্লাহ ورحمه আমাকে রহম ফরমান ইন্নাকা আনতাল গাফুরুর রহিম আল্লাহ কেন আপনি বলবেন না আপনার নাম গাফুর আপনার নাম রহিম তোরা এসে হজ করতে ওয়ালা রহমাতুল্লাহ বড় সুন্দর তিনি বলেন যে কোন বাচ্চা যদি দুষ্টমি করে বাবার সাথে নিয়ে আসে নিয়ে আসে কথা ঠিক নেই রোহিঙ্গাদেরকে ফিটা কেন দিল ওই বাবার মতো এদেরকে থাপ্পড় লাগাইছি এরা যেন আর করবো না করবো না जान गोटा मुस्लिम विश्वना सूदार खाबना जान गोटा मुस्लिम विश्व जुआर खेलो ना जन गोटा मुस्लिम विश्व भोट सुरीआर करा बुझे नहीं कथा अल्लाह तला আল্লাহ বলেন ওরহাম আল্লাহ মাফ করে দেন রহম করেন তরুমা কি তরুমা হইলে ওই দুষ্ট ছেলেকে আব্বার কাছে যখন নিয়ে আসে আরেকজন বলে ওরে মাফ করে দেন সঙ্গে সঙ্গে আব্বা বলে মাফ এবার বলেন না শুধু মাফ করলে হবে না ওর একটু আদর করে দেন এবার বাবা বুকে জড়াই হাত বাবা আর করিস না রহমও করে দেন পিছনে গুলো মাফ করে দেন সামনে নিরাপত্তার জিন্দগি দেন সোহাল পিছনে গুলো মাফ করে দেন সামনে স্বাধীনতাকে বাকি এই জলদের থেকে আমাদেরকে বাঁচান আল্লাহর কসম এই জোন রাস্তা নাই আমি বললাম কতদিন انشاءاللہ কতবার যার কোন গুণা ছিল না তিনি করতেন কাল হ্যাঁ রসুল বলতে থাকছেন বলতে থাকছেন রবি ফিরলি রু ফিরলি রি আমি গুনতে থাকছি রসুল গুনতে থাকছেন আমি বলতে থাকি বলতে থাকছে না আমি গুনতে থাকছি আমি একশো বারের বেশি গুনা ছিল না একশো বারের বেশি আমাদের গুনা কয়টা কয় বলবেন আল্লাহ দান করা আল্লাহ আমাদেরকে আল্লাহ আকবর খাবেন মানে সহজ ভাষা ইস্তেফার মানে আল্লাহ মাফ করে দেন আর করবো না ইনশাল করবো তো ইনশাল আরো তো করবেন তো ইনশাল এই রমজান থেকে রোজা ছাড়বো না ইনশাল আজকে থেকে চোখের গুনা করবো না ইনশাল আজকে থেকে কারের গুণা করবো না ইনশাল আজকে থেকে জবানুগনা করব না ইনশাআল্লাহ আজকে থেকে সুদ খাবো না ইনশাআল্লাহ জোরে বলে না ইনশাআল্লাহ ও <laughs>